الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته وقال سبحانه فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমরা আপনাদের সামনে আজকে এই পর্বে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল নবী সাল আলহিসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন নবী সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জনের প্রথম যে বিষয়টি আসবে সেটা হলো তার প্রতি ইমান নবী সাল্ল আলি আসাল্লামের প্রতি ইমান আনার বিধান কি। তাকে বিশ্বাস করা এটা কি ঐচ্ছিক ব্যাপার এটা কি ফরজ সন্ন্যত নফল কি এই বিষয়টা আগে আমরা জানার চেষ্টা করব তারপরে আমরা কিভাবে তার প্রতি ইমান আনব ইমান আনার জন্য কি আমাদের কি করতে হবে নিয়মটা কি বিশ্বাস করার নিয়ম কি আল্লাহ তবরকালা কোরআন মজিদের ভিতরে আলহাদিদের ২৮ নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ইমান আনো তার প্রতি কি প্রতিফিলাই নেমের রহমাতিহী তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন একই আয়াতের ভিতরে আল্লাহ তবরকতলা আদেশ দিচ্ছেন ইমান আনার এবং সাথে সাথে ইমান আনার ফজিলতও বর্ণনা করছেন এর উপকারিতাও বর্ণনা করছেন এরপরে আমরা অন্য আরেকটি আয়াত ভিতরে দেখতে পাই আল্লাহ তো কথালা বলছেন অতএব তোমরা ইমান আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি এবং সেই নূরের প্রতি যা নাজিল করেছি। আর আল্লাহ হচ্ছেন অবগত আল্লাহ তোবর কথালা জানেন খবর রাখেন তোমরা যা আমল করো আল্লাহ তুবরকলা এই আয়াত দয়ের ভিতরে মানুষকে মমিনদেরকে আদেশ দিয়েছেন তার প্রতি অন্য একটি আয়াতে আল্লাহ তুবরকতলা বলছেন কুল ইয়ার্স ইনসুল আপনি বলে দিন লোকদের উদ্দেশ্যে হে সকল মানুষ আমি তোমাদের सकलर जो रसुल आयात थी जे रसूल सल्लासल्लमानना हल फरज ईमान आना आल्ला तबरको तला आदेश दिए अतएव आल्ला आदेश पालन करा हलो फरज तामान आनब य एक चेष्टा करी तरह पूर्व রসুল্লা সাল আলহি ওসাল্লাম কীভাবে তার হাদিসের ভিতরে ইমান আনার কথাটা বলেছেন সেটা আমরা জানি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সালা বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে লোকদের সাথে যুদ্ধ করার যে পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই অতঃপর আমার প্রতি ইমান আনবে এবং আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ইমান আনবে তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ইমান না আনা পর্যন্ত তাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য অতএব বোঝা যায় যে এটা অত্যন্ত জরুরি এবং ফরোজ আল্লাহর রসুল সাল্লাহ আলহামের প্রতি ইমান আনা কোনো মুসলিম ব্যক্তির জন্য এই ক্ষেত্রে ছাড় নেই যারা ইমান না আনবে রসুল্লস্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ তবরকতলা তাকে যুদ্ধের জন্য আদেশ প্রদান করেছেন অতএব বোঝা গেলো নবী সাল্লা সাল্লামের প্রতি ইমান আনা ঐচ্ছিক কোনো বিষয় না নফল কোনো বিষয় না বরং একেবারে ফরজ বলা যেতে পারে ইমানের দ্বিতীয় পর্যায়ে এই বিষয়টা আমাদেরকে নিতে হবে আল্লাহর প্রতি ইমান তারপরে পরে রসুলের প্রতি ইমান যেটা হলো ক্যালেমার শিক্ষা এরপরে আমরা ইসলামের অন্যান্য বিষয় জানব এবং অন্যান্য বিষয়ের প্রেরণ করেছেন ইসলাম আগে যদি আমরা তাকে না চিনি তার সম্পর্কে না জানি তার প্রতি ইমান আমরা যদি পাকাপোকতা না করি তাহলে তিনি যা কিছু নিয়ে এসেছেন সেটার উপরও আমাদের ইমান পাকাপোক্তা হবে না সেটা। প্রতি ইমান আনা যথাযথ হবে না তাই তো আমরা রসুল্লা সাল্লাহ আলহি সাল্লামের প্রতি ইমান বিষয়ক জ্ঞান আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করার চেষ্টা করছি আল্লাহ তবরকতলা তৌফিক দান করুন আগে আমাদের কি জানতে হবে কিভাবে ইমান আনতে হয় ইমান আনা তখনই আমাদের পক্ষে সম্ভব তখনই আমরা ইমান আনতে পারবো যখন ইমান কি সেটা বুঝবো ইমান কাকে বলে এটা আমরা জানব তো আমরা আগে এই বিষয়ে আপনাদের সামনে জ্ঞান পরিবেশন করছি ইমান বলা হয় তিনটা বা চারটা জিনিসের সমন্বয়কে এক নম্বর হলো একরার বিল্লি স্যান মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করা অন্তর দ্বারা আমল করা বা তসদিক বিল জানান অন্তর দ্বারা সত্যায়ন করা বিশ্বাস করা তারপরে হলো আমল বিল আরকান ইসলামের যে সমস্ত ফরজ আছে সেগুলো কাজে বাস্তবায়ন করা তারপরে আরও বলা হয়েছে ইয়েজিদু বিদ্যান কুসুবিল মাহসিয়া अनुगत्य क्ज कर लेमाना बाढ़े पाप क्ज कर ले कर लेमान ह्रास पाए कमे यहाँ आहल सुल जम अर्थात सलाफे सालहीन शुरू कर बर्तमान जुग पर जरा कुरान सन्नार प्रकृत अर्थे धारक एवं बाहक एवं कुरान सुनारति आमकारी যথাযথ আমলকারী কোরআন এবং সন্ন্যার আলোকে তারা এই সংজ্ঞা দিয়েছেন মুখের শিকার করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং যত সৎ কাজ করা হবে তত ইমানটা বৃদ্ধি পাবে যত অসৎ কাজ করবে পাপ কাজ করবে ইমান হ্রাস পাবে বা কমবে এটা হল সংজ্ঞা এখন কি বিষয়ে স্বীকার করবে এটা একটা যেহেতু আমরা সংজ্ঞায় শিকার করার কথা বলেছি মুখে শিকার বা ঘোষণা করা স্বীকৃতি দেওয়া সেটা হলো ইমানের বিষয়গুলো যেমন আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তারপরে ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস রাখি আমি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি আমি রসুলগনের প্রতি বিশ্বাস রাখি আমি পরকালের প্রতি বিশ্বাস রাখি এবং আমি তকদিরের ভালো মন্দির প্রতি বিশ্বাস রাখি এই ইমানের কথাগুলো এমনিভাবে ক্যালেমার স্বীকৃতির প্রথম ক্যালেমার স্বীকৃতি আসবে আসহাদ আল্লাহ ইন্না মুহাম্মদ রসোল্লাহ এরপরে ইসলামের বিষয়গুলো তাও এর ভিতরে আসতে পারে ইসলামের যেহেতু আল্লাহ রসুল্লাহ সাল্লাম সংজ্ঞা দিয়েছেন আন্তঃায় আল্লাহ্না মোহাম্মদ রাসুল্লাহ এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর রসুল সালাত কায়েম করা জাকাত আদায় করা ইত্যাদি এগুলি হল মুখে স্বীকার করার বিষয় এরপরে অন্তর দিয়ে বিশ্বাস কি অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি অন্তর থেকে বিশ্বাস না করা হয় তাহলে এই সমস্ত বিষয়ের ঘোষণার কোনো মূল্য নাই আল্লাহর প্রতি ইমান আমি মুখ দিয়ে শুধু উচ্চারণ করলাম আল্লাহকে বিশ্বাস করি মুখ দিয়ে উচ্চারণ করলাম রসুল্লা সাল সাল্লামকে বিশ্বাস করি মানি মুখ দিয়ে উচ্চারণ করলাম অন্তরে এই কথায় বিশ্বাসী নই তাহলে ইমানদার হওয়া যাবে না এমনিভাবে যখন আমি মুখ দিয়ে স্বীকার করে ফেললাম অন্তর দিয়ে বিশ্বাস করে ফেললাম তো মুখের স্বীকৃতি এবং অন্তরের এই বিশ্বাসকে সত্যে পরিণত করতে হবে সত্যে পরিণত করতে গেলেই এই স্বীকৃতি অনুযায়ী আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে যতক্ষণ পর্যন্ত আমি কাজে বাস্তবায়ন না করব ততক্ষণ পর্যন্ত আমি ইমানের দাবি করতে পারি বা ইমানের দাবি করলে সেটা সত্য হবে না আমরা পরবর্তীতে এর কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লা এরপরে এই ইমানের কাজগুলো আমি যত গুরুত্বসহ যত আন্তরিকতার সাথে যত পরিপূর্ণতার সাথে আমি পালন করব তত আমার ইমান বৃদ্ধি পাবে সালাত আছে আল্লাহর প্রতি ইমান আনার এটা হলো পরিচয় তারপরে ইসলামের যে সমস্ত ফরজ আছে ফরজগুলো এর পাশাপাশি এমন কি প্রত্যেক ফরজের সাথে আগে পিছিয়ে যে সংশ্লিষ্ট আর অন্যান্য অ্যাবাদত আছে এগুলো হল ইমান বৃদ্ধির কারণ ফরজের সাথে সাথে যদি আমরা নফলগুলো পালন করি তাহলে ইমান বাড়বে আমরা যদি ফরজগুলোতে ত্রুটি করি এবং নফলগুলো পালন না করি তাহলে আমাদের ইমান কমে যাবে অতএব আমাদেরকে এই বিষয় ইমানের সংজ্ঞাটা আগে জেনে নিতে হবে এখন আমরা একটু বিশ্লেষণে আসি ইমানের সংজ্ঞার বিশ্লেষণটা একটু করে দেখি যদি কোনো ব্যক্তি ইমানের সংজ্ঞার ভিতরে যে প্রথম পয়েন্ট প্রথম বিষয় এক অর্থাৎ স্বীকার করা এই স্বীকার করার পয়েন্টটা যদি কেউ হারিয়ে ফেলে ইমানের অন্য পয়েন্ট আছে অন্তরে বিশ্বাস আছে কাজেও বাস্তবায়ন করতেছে কিন্তু সে স্বীকার করে না এই পয়েন্ট যদি হারিয়ে ফেলে তাহলে ইমানের ভিতরে কি ধরনের ঘাটতি আমরা ইমানদারি বলতে পারব না তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে ইনশাআল্লাহ বিশ্লেষণ করবো দলিল দিয়ে তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পর আবারও আপনাদের কাছে আসবে এই বিষয়ে আলোচনা নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত मरजदा दे मुझबर बिन প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে आलिम प्रति बुधवार रत साढ़े आप पुन सम्प्रचार सकाल आठ टाइप टीम व्यवहार তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো একজন ভাইকে অন্যায় থেকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর দেখুন চরিত্র বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ग्रंथेन संग्राम कर सत्य प्रकाश करते कारण इटा तरह अदिकार और दायित सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीछे সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত পিস টিভির শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ছোট্ট বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা যে বিষয়ে বলছিলাম ইমানের যে সংজ্ঞার পয়েন্টগুলো এক নম্বর ছিল যে মুখ দিয়ে স্বীকার করা বা ঘোষণা দেওয়া এই ঘোষণাকেও যদি না দেয় তাহলে এই ব্যক্তি হতে পারবে না যদিও অন্তরে বিশ্বাস থাকে তারপর আল্লাহ রসুল ইমানের সত্তরটির ওপরে শাখা রয়েছে এর ভিতরে উত্তম হলো বলা বলতে হবে যদি না বলে তাহলে কিন্তু ইমান আনা সম্ভব নয় সর্বোত্তমটাই হল বলা আল্লাহর রসুল সাল্লাম বলছেন যে বলতে হবে অতএব যদি কেউ না বলে তাহলে তার ভিতরে বিরাট ধরনের একটা ত্রুটি আসতে পারে সেই ত্রুটিটা হলো আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম ইমানের যে ঘোষণাটা দিয়েছিলেন অফ দ্য আবদুল কে পরিচয় দিয়েছিলেন ইমানের তার ভিতরে আল্লাহর রসুল সাল্লাম বলে আব্দুল কাইস গোত্রের কিছু লোক আল্লাহ রসুলের কাছে এসেছিল ইমানের বিষয়ে জানতে আল্লাহ রসুল তাদেরকে চারটা বিষয়ের আদেশ দিয়েছিলেন এবং চারটা বিষয়ের নিষেধ করেছিলেন যেসব বিষয়ের আদেশ দিয়েছিলেন সেই বিষয়গুলোর মধ্যে পাওয়া যায় তিনি বলেছিলেন্লাহকিমসাল আল্লাহ রসুসাল্লাম তাদেরকে ইমান বিষয়ে বলতে যেয়ে আদেশ দিয়েছিলেন যে তোমরা সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি বা মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আল্লাহর রসুল সাক্ষ্য দিতে বলা হয়েছে ইমানের এবং ইসলামের যে প্রথম কথা প্রথম রুকুন সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম খামসিন আল্লাহ শাহাদ মোহাম্মদ রসোলা ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে তার ভিতরে প্রথমটি আল্লাহ রসুল সাল্লাহলাম বলছেন শাহাদা সাক্ষ্য দেওয়া এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মহাবুদ নেই এবং মুহাম্মদ মোহাম্মদাল্লাম আল্লাহর রসুল যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সাক্ষ্য দিতে বলছেন আর সাক্ষ্য দেওয়া মুখে উচ্চারণ শিকার মুখের শিকার না করে তো কোনোভাবেই সম্ভব নয় যদি এই সাক্ষ্য না দেয় কেউ তাহলে তার ইমান থাকবে না সে ব্যক্তি ইমানদার কখনো হতে পারবে না এই ধরনের ইমান ফেরাউনের ভিতরে পাওয়া গেছে সে আল্লাহ তোবর কতলাকে স্বীকার করতো মনে মনে বিশ্বাস করত মনে মনে কিন্তু মুখে স্বীকার করে নেয় তাই সে ইমানদারও হতে পারে নাই এ সম্পর্কে আল্লাহ তোবরকতলা কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করেছেন নামলের ১৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওজাহাদু বিহা তারা অর্থাৎ এবং তার অস্বীকার করেছিল আল্লাহর নিদর্শনকে মুসা আলহ সালাম যে সমস্ত নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে এসেছিল সে নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল ওয়াস্তায় কানফুসহম কিন্তু তাদের সকলের অন্তরে এসব বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল জুলমান তারা অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও মুখ দিয়ে অস্বীকার করেছিল এটা ঊর্ধ্বত্ব বশত এবং স্বেচ্ছাচারিতা বসত আল্লা তোর কথা বলছেন ফন্দুর কাইফুক আকিবাতুল মুফসিদিন। অতএব তুমি দেখো কি হয়েছিল সেই বিপর্যয় সৃষ্টিকারীদের শেষ পরিণামটা তো এই আয়াত থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে তারা আয়াত মুখে স্বীকার করে নাই কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করেছিল এটা আল্লাহ তোবর কতলার সাক্ষী এমনকি ফেরাউন যে চিন্ত আল্লাকে এটা গোপন রেখেছিল মনের ভিতরে এই গোপন বিষয়টা সে অন্তিম অবস্থায় প্রকাশ করে দিয়েছিল যে সম্পর্কে আল্লাহ তোবর কতলা উল্লেখ করেছেন তারা করেছিল ফেরাউনের এলাকা ছেড়ে যখন মুসা আলী সাল্লা সাল্লাম তার জাতিকে নিয়ে চলে যাচ্ছিলেন নিরাপদ আশ্রয়ে তখন ফেরাউন এবং তার তার পিছু অনুসরণ করেছিল তার ধাওয়া করেছিল যখন মুসা আলি সালাতাম তার দলবল নিয়ে সাগরের কিনারে পৌঁছে গেলেন তখন দেখলেন যে সাগরের সামনে কোনো রাস্তা নাই পানি কিভাবে পার হবে পাড়ি দিবে কীভাবে আল্লাহ তবরকালা তাকে একটা মজেজা দিয়েছিলেন তিনি আল্লাহর নির্দেশে পানিতে লাঠি দ্বারা তার মজেজার লাঠি দ্বারা আঘাত করলে বারোটি রাস্তা হয়ে গেছিলো এবং সেই শুকনো রাস্তা দিয়ে তারা পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো এবং মাঝখান দিয়ে শুকনো রাস্তা অতিক্রম করে চলে গেলেন মূষা এবং তার জাতি কম ফেরাউন পিছু পিছু এসে তারা দেখলো যে মূসা তার দলবল নিয়ে চলে যাচ্ছে বেশ সুন্দর রাস্তা দেখা যাচ্ছে ফেরাউন এবং তার দলবল এই রাস্তায় যখন নেমে গেলো সাগরের ভিতরে তখন আল্লাহ তো বরকতলা সাগরকে বা পানিকে আদেশ দিলেন পানি আবার তার স্বাভাবিক গতিতে চলা শুরু করলো আর ফেরাউনার তার দলবল সেখানে হাবুডুবু খেতে শুরু করলো সেই সময়ের কথা আল্লাহ তো বরকতলা বলছেন হাতটা এ জায় দা রাখা হল গরাক কল যখন পানিতে সে ডুবছিল তখন সে বুঝে ফেলল যে মুসার যে আল্লাহকে সে অন্তরে একই পোষণ করত দৃঢ় বিশ্বাস রাখত সেই মূসা আলী সাল্লা আল্লাহ এভাবে মুসাকে পার করে দিয়েছে আর সেই মুসার আল্লাহর আদেশে আজকে পানি মিলে গেল এবং আমার এই শলিল সমাধি হতে যাচ্ছে তখন সে অন্তরে বিশ্বাস করা আল্লাহকে ডাকা শুরু করলো এবং সে ইমান আনা শুরু করলো এবং এই প্রথম সে মুখ দিয়ে উচ্চারণ করে ঘোষণা করলো আহমান তো আল্লাহ আল্লাহ যে বানু ইসরায়েল আমি ইমান আনলাম সেই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ইমান এনেছে বানু ইসরায়েলরা তারপরে সে আরো বলছে ও আনামিন মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সম্মানিত শ্রোতাদর্শক দেখুন যে ইমান তার অন্তরের সুপ্ত ছিল সেই ইমান এখন সে মুখ দিয়ে প্রকাশ করে দিল বলল আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং বানু ইসরাইলদের আল্লাহ বলার কারণ হলো যদি সে নিজের আল্লাহ বলে নিজের মাবুদ বলে তাহলে হয়তো আল্লাহ নাও শুনতে পারে এবং সে আমান্ত বললো আমি ইমান আনলাম এবং সে আরেকটা বলছে ওয়ান আমিন মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখন দেখা যাচ্ছে যে সে স্বীকৃতিটাও দুইটা পয়েন্ট একত্রিত করে ফেললো অথচ আল্লাহ তো বরকতলা তাকে ইমানদার হিসেবে গণ্য করেননি এই বিষয়ে আমরা আপনাদের কাছে কিছুটা ব্যাখ্যা দেব কেন আল্লা তো বরকতলা তাকে ইমানদার হিসেবে গণ্য করলেন না অথচ এখানে ইমানের আরেকটা পয়েন্ট সে পূর্ণ করলো শর্ত পূর্ণ করলো আমরা এই পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এই পর্বের আমরা যে আলোচনা করেছি আশা করি এই আলোচনা আপনারা বুঝার চেষ্টা করবেন এবং এই বুঝ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 बृहस्पतिवार सन्धार साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगल्